আবু হুরাইরা রাহতালন বর্ণিত নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একটি অবাধ্য জিন এক রাতে আমার সলাতে বাধা সৃষ্টির উদ্দেশ্যে আমার নিকট আসলো আল্লাহ আমাকে তার উপর ক্ষমতা প্রদান করলেন আমি তাকে ধরলাম এবং মসজিদের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখার ইচ্ছা করলাম যাতে তোমরা সবাই স্বচক্ষে তাকে দেখতে পাও তখনই আমার ভাই সুলাইমান আলাহ সাল্লাম এর এ দোয়াটি আমার মনে পড়ল হ্যাঁ আমার রব আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন রাজ্য দান করুন যা আমি ছাড়া অন্য কারো ভাগ্যে যেন না জোটে সুরাসওয়াদ আয়াত নম্বর পঁয়ত্রিশ অতপর আমি জিনটিকে ব্যর্থ এবং লাঞ্ছিত করে ছেড়ে দিলাম জিন কিংবা মানুষের অত্যন্ত পিসাছ ব্যক্তিকে ইফ্রিত বলা হয় ইফ্রিত ও ইফরিয়াতুন জিবনিয়াতুন এর মতো এক বচন যার বহু বচন জাবানিয়াতুন